তাই এনে দিতেন বাবা আমার পুরনো খেলনা আর ভালো লাগে না আমাকে নতুন কিছু খেলনা এনে দাও আমার শোনামা তুমি তো রাজকোনা আমি তোমাকে খুব দামি একটা খেলনা দেব যেটা আমার ঠাকুরদা আমাকে ছোটবেলায় এনে দিয়েছিলেন রাজা তার সোনার আলমারি খুলে একটা চকচকি সোনালি বল পার করলেন এই বলটা নাও এটা খোলা আকাশে সূর্যের মতন চকচক করবে কিন্তু এটা ভীষণ দামি কখনোই এটা কিন্তু হারাবে না ধন্যবাদ বাবা আমার বাবা পৃথিবীর সব থেকে ভালো বাবা শুরু করলো এখান থেকে চলে যাও ব্যাং আমি গাছের আড়াল থেকে তোমাকে দেখছিলাম তুমি কি সুন্দর তুমি কি আমার বন্ধু হবে আর আমার সাথে খেলবে टते खेल खूब मजा पा नोरा बैंगर खेलारे বিরক্ত হয়ে রাজকন্যা ব্যাঙের থেকে বাঁচার জন্য দুর্গে চলে দিন সে আবার বল নিয়ে খেলতে এলো। সে একটা কুয়োর কাছে পুরনো লেবু গাছের নিচে ফাঁকা জায়গা বেছে নিল এই জায়গাটা কত শান্ত আর সুন্দর পিছিল ব্যাংটা আমাকে আর খুঁজে পাবে না সে বল নিয়ে খেলতে শুরু করলো, বলটা ছুঁড়ে দিচ্ছিল আর লুফে নিচ্ছিল এমন করতে করতে একবার সূর্যের আলোয় বলটা এত চকচক করলো যে তার চোখ ধাঁদিয়ে গেল বলটা রাজকন্যা ছোট্ট হাতে না পড়ে কুয়ার পারে মাটিতে পড়লো আর গড়িয়ে কুয়ায় পড়ে গেল আমার সোনার বল হে ভগবান এটা কত গভীর আমি এই গভীর কুয়ায় আমার বলটা দেখতেই পাচ্ছি না সে মনের দুঃখে ডানতে থাকলো আর কিছুতেই থামল না गलाकन्या दी तुम्हें আমার মনিমুক্ত। সোনার মুকুট যেটা আমি এখন রয়েছে। তোমার জামা কাপড় মণিমুক্ত আর সোনার মুকুট কোনটাই আমার কাজে লাগবে না কিন্তু যদি তুমি আমার বন্ধু হও আর যদি আমাকে তোমার সঙ্গী করো আর আমার সাথে খেলো আর তোমার পাশের টেবিলে বুঝতে দাও তোমার থালা থেকে খেতে দাও তোমার গ্লাস থেকে জল দাও আর তোমার খাটে শুতে দাও যদি তুমি আমায় কথা দাও যে এইসব দিয়ে তোমার সোনার বল ফিরে পাবার জন্য সে ব্যাঙের কথা ধৈর্য নিয়ে শুনল হ্যাঁ আমি আমি সব কিছু দিয়ে দেব যা তুমি চাইবে যদি বলটা আবার তুমি আমার কাছে এনে দিতে পারো রাজকন্যাকে দেওয়া কথাটা রাখতে ব্যাংক জলে ডুব দিল একটু পর সে বলটা মুখে নিয়ে ভেসে উঠল আর সেটা মাটিতে ছুড়ে দিল রাজকন্যা তার পছন্দের খেলনা ফিরে পেয়ে খুব আনন্দ পেল আর সেটা নিয়ে ছুটে চলে গেল দাঁড়াও দাঁড়াও আমাকে সাথে নিয়ে চলো তোমার মতন আমি অত জোরে ছুটতে পারি না কিন্তু কোনো লাভ হলো না পরের দিন যখন রাজকন্যা খাবার টেবিলে বসেছিল আর রাজা সোনার থালায় খাবার খাচ্ছিল সেই সময় দরজায় টকটক শব্দ হল ও আমায় ঢুকতে দাও। কে এসেছে দেখতে রাজকন্যা ছুটে গেল আর দরজা খুলে দেখল একটা ছোট ব্যাংক বাইরে বসে আছে তুমি আমার বাড়িতে করে সে তাড়াতাড়ি দরজা বন্ধ করে নিজে চেয়ারে গিয়ে বসল সে খুব ভয় পেয়েছিল রাজা লক্ষ্য করলেন তার মেয়ে হা পাচ্ছে আর তোমাকে সে নিয়ে যেতে চায় না বাবা বাইরে একটা ব্যাং। আর সেই ব্যাংকটা কি চায় ও বাবা কাল যখন কুয়ার পাশে বসে আমার সোনার বল নিয়ে আমি খেলছিলাম ওটা পরে গেছিল জলে ব্যাংকটা একটা শর্তে আমার বলটা তুলে দিল যে আমি ওকে আমার বন্ধু করে নেব আমি কথা দিয়েছিলাম কিন্তু তুমি যদি কথা দিয়ে থাকো সেটা অবশ্যই রাখতে হবে দরজা খুলে দাও ওকে নিয়ে এসো সে গিয়ে দরজা খুলে দিল ব্যাংকটা লাফিয়ে ভিতরে চলে এলো আর তার পিছু পিছু চেয়ারের দিকে চললো ধন্যবাদ রাজকন্যা আমাকে তুলে তোমার পাশে বসাও রাজকন্যা তার দিকে বিরক্ত হয়ে তাকালো তারপর নিজের বাবার মুখ দেখে তাকে তুলে নিল রাজকন্যা অনিচ্ছা সত্ত্বেও খাচ্ছিল আর ব্যাংকটা মনির আনন্দে খেয়ে যাচ্ছিল আমাকে আরেকটু একটু স্যুপ দাও প্লিজ এটা ভীষণ ভালো খেতে আমি কখনোই এত ভালো সুপ খাইনি ব্যাংকটা আবার সুপের বাটি ফাঁকা করে দিল কিন্তু রাজকনার গলা দিয়ে খাবার নামছিল না অনেক ধন্যবাদ রাজকন্যা আমার পেট ভরে গেছে আর আমি খুব ক্লান্ত আমাকে তোমার ঘরে নিয়ে চলো তোমার সুন্দর বিছানা পেতে দাও তারপর সেখানে আমরা একসাথে শুয়ে ঘুমিয়ে পড়ব অনেক হয়েছে প্রাসাদ থেকে বেরিয়ে যাও ও আমার শোনামে কোনো রাজকন্যার মুখে এরকম কথা মানায় না তুমি ব্যাংকে যখন কথা দিয়েছ তখন তোমাকে সেটা রাখতেই হবে যদি রাজপরিবারের কেউ কাউকে কোনো কথা দেয় সেটা রাখতেই হয় এটা আমাদের প্রাচীন ঐতিহ্য এটা সবাইকে মানতেই হবে সে ব্যাংকটাকে দু আঙ্গুলে করে তুলে তাকে উপরের তলায় একটা কোনায় নিয়ে গেল তুমি আজ রাত্রে এখানেই থাকবে নাহলে কাল সকালে তোমায় জঙ্গুলে ছুঁড়ে ফেলে দেব আমি খুব ক্লান্ত বলছি এসব নাটক বন্ধ করো রাজকন্যা তাকে আঙুল দিয়ে খোঁজা দিল কিন্তু সে মারা গেছিল অবাক করে ব্যাংকটা চোখ খুললো আর মাটিতে লাফিয়ে পড়ল ব্যাংকটাকে অভিশাপ দেয়া হয়েছিল আর সে হঠাৎ করে অসাধারণ সুন্দর একটা রাজকুমারের রূপ নিল আমি চিন্তা করব আমি যখন মানুষ ছিলাম যেদি আর দাম্ভিক ছিলাম একবার আমি জঙ্গলে শিকার করছিলাম আর পশুদের মারছিলাম হঠাৎই বনুদেবী আমার সামনে দেখা দিলেন তুমি তো প্রচন্ড নিষ্ঠুর মানুষ এই জন্তুগুলো তোমার খেলবার জিনিস নয় এদেরও তোমার মতো প্রাণ আছে সুন্দর প্রকৃতি তৈরি করেছে আর তুমি সেটা ধ্বংস করছ ওরা তোমার কি ক্ষতি করেছে আমার সাথে এইভাবে কথা বলার সাহস তোমাকে কে দিল তুমি জানো না আমি কে আমি এই রাজ্যের রাজপুত্র আর এই জঙ্গলটা আমার অধীনে পড়ে প্রত্যেকটা গাছ প্রত্যেকটা জন্তু আর এই জঙ্গলের সবকিছু আমার অধীনে পড়ে মূর্খ রাজকুমার প্রকৃতি হলো ইশ্বরের। এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন ভগবান তুমি নও অবলা জন্তুদের মারবার অধিকার কোনোভাবেই তোমার নেই হয়েছে এবার সরে যাও হঠাৎ পরী একটা বিশাল লম্বা মহিলার রূপ ধরল রাজকুমার সেটা দেখে ভয় পেয়ে গেলেন আর সাথে সাথে রাজকুমার ব্যাঙে পরিণত হল ওটা তুমি কি করলে আমায় দয়া করবো দেবী আমায় ক্ষমা করে দাও আমি কথা দিচ্ছি আমি কখনো প্রকৃতির ক্ষতি করব না আমি সমস্ত জন্তুকে ভালবাসবো আমি কথা দিচ্ছি প্লিজ আমায় ক্ষমা করো মনে হচ্ছে তুমি তো মার ভুল বুঝতে পেরেছো কিন্তু তোমার অহংকারের শাস্তি তোমাকে পেতেই হবে অবিষাব থেকে মুক্তির উপায় বলছি হ্যাঁ ক্ষমা করুন দেবী আমি আমার ভুল শুধরে নেব তোমাকে এমন একটা রাজকন্যা খুঁজতে হবে যে ছোট জন্তুদের ঘৃণা করে তাকে রাজি করাতে হবে তোমাকে ভালবাসতে যদি তুমি সফল কথা দাও যে তুমি আর কখনো কাউকে অসম্মান করবে না তুমি সবাইকে সমানভাবে ভালোবাসবে হ্যাঁ তাই হবে রাজকুমার বাহ বেশ ভালো কথা তুমি যখন ঠিকই করেছ যে তুমি দয়ালু হবে রাজকন্যা একটুও না ভেবে সুন্দরী রাজকন্যা রাজপুত্রকে বিয়ে করতে রাজি হয়ে গেলেন তারপর বাবার মত নিয়ে তারা বিবাহ করল প্রতিদিন তারা পশুদের খাওয়াত আর প্রকৃতির সমস্ত জীবজন্তুকে যত্ন করত সমস্ত জীবজন্তুর প্রতি এই যত্ন দেখে পরি ভীষণ খুশি হলেন খুব ভালো আমার বাচ্চারা তোমরা নিজেদের বড় মনের মানুষ হিসেবে প্রমাণ করেছ সমস্ত মানুষের মধ্যেই অনেক সদ্গুণ রয়েছে কিন্তু যারা এই গুণ জাগিয়ে তোলে তারাই তো মহান ঈশ্বরের আশীর্বাদে তোমাদের দুজনের মঙ্গল হোক সব সময় এরপর থেকে তারা দুজন খুব সুখে সংসার করতে লাগল